এ পর্বের যেটা থাকবে সেটা হচ্ছে মানব সম্পর্কে কথা যে মানব একটি বাহ্যিকীবাদত যেটার মধ্যে মানুষ সিরিক করে থাকে বিশেষ করে যে যে এলাকার মধ্যে আপনার পীর বুজুর্গের তৎপরতা বেশি রয়েছে শেষে এলাকায় এই জাতীয় মানত এই জাতীয় কারণ তারা মানত করে থাকে কবরের বলি বুজুর্গদের জন্য এবং এরকম ভাবে জীবিত জন্য তারা মানত করে থাকে আহ সুতরাং এই মানতটা সম্পর্কে আমাদের জানতে হবে মানতের ব্যাখ্যা প্রথমত যে মানত কাকে বলা হয় মানদ বলা হয় যে কোনো ব্যক্তি যেটা তার উপর ওয়াজব ছিল না সরিয়ে দৃষ্টিতে বাধ্যতামূলক ছিল না সেটা নিজের উপর বাধ্যতামূলক করে নেওয়া এটা যে পারে যে আল্লাহর জন্য আমি এক মাস রোজা রাখবো এবং কেউ কেউ বলে আন আলিদার যে আমার আমি মানত করছি যে আমার যদি সন্তান হয় সাধারণত আল্লাহর জন্য কেউ যদি মানত করে থাকে সেটা হচ্ছে আমার যে অপছন্দনীয় কাজ শরীরের দৃষ্টিতে মানত করা অপছন্দনীয় এই কারণে আপনি দেখবেন কোরআন এবং সুনার মধ্যে আল্লা রসুল আকরম সালাম সেটা আমরা আবদুল্লাহাম একটি হাদিস থেকে আমরা দেখতে পাই যে রসুল আকরম সাল আলী ইসলাম তিনি বলেন যে নাহানবী সাল ইসলাম আলী নদরি যে মানতের মাধ্যমে কোন জিনিসের পরিবর্তন হয় না যা আপনি কোন জিনিস প্রতিরোধ করছেন যে কোন বিপদ এগিয়ে আসছে আপনি সেটাকে প্রতিরোধ করলেন মানতের মাধ্যমে এরকম কিছু নয় বরং রসুল বললেন এটার আসল হাকিম দিয়ে থাকেন এবং সে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর পথে ব্যয় না করে তখন আল্লাহন অনেক সময় রাগান্বিত হয়ে যাকে কোন বিপদের সম্মুখীন করেন যেন তার মুখ দিয়েই বের হয় যে আমি আল্লাহর জন্য এটা দেব সেটা দেব मानद करो नहीं मानद्रा विधान हमछंदन रसूल निषेध कर এখন কথা হচ্ছে যে মানব যাই হোক মাকলু হলেও এই মানত করাটা কিন্তু মধ্যে এ করা কেউ যদি করে কোন এবাদতের তাহলে তাকে অবশ্যই সেই এবাদতটা করতে হবে এবং এই এবাদতটা করা যে মানত করছে যে আবাদতের সেই আবাদত করা এবাদত হিসেবে গণ্য হবে এবং আল্লাহর নৈকট্য হিসেবে ধরা হবে এই কারণে সেটা আল্লাহ ছাড়া কারোর জন্য জন্য করা যাবে না এবং এই ক্ষেত্রে কাউকে আল্লাহ করা যাবে না কারণ যখন সেটা ইবাদত হয়ে গেল একমাত্র আল্লাহর জন্য জন্য করতে অন্য যাবে না যেটা আমরা আল্লাহর সাথে সবসময় বলে থাকি আমদানা স্তাহিদ যে আমরা কেবল আপনার ই করি সুতরাং অন্যের জন্য আবাদত করা যাবে না এটার প্রমাণ হচ্ছে যে মানবটা যে ইবাদত প্রশংসা করতে গিয়ে বলেছিলেন যে যারা আপনার মানদকে পুরা করে তাদের প্রশংসা করেছেন যে মানত যদি করে তারপরে সেটা পূরণ করে আল্লাহ যখন প্রশংসা করেছেন তাদের মানতদের প্রশংসা করেছেন তাহলে কোন হারাম কাজ ছাড়ার জন্যই সাধারণত প্রশংসা করে থাকেন যখন এখানে প্রশংসা করেছেন তাহলে বুঝা যায় এই মানবটা হচ্ছে ইবাদত সুতরাং আল্লাহ বলছেন তোমরা আল্লাহ রাস্তায় যা ব্যয় করে থাকো অথবা যে মানুষ তোমরা করে থাকো আল্লাহ তা জানেন এবং সেই হিসেবে তোমাদেরকে প্রতিদান দিবেন। যেটা হজরত হাদিস রসুল আহমুল ইসলাম বলেন যে ব্যক্তি এবং আল্লাহর অবাধ্য হওয়ার জন্য আল্লাহর সাথে পাপ করবে আল্লাহর অবাধ্য হবে গুণা করবে সে যেন সেটা করতে না যায় মানে কোন পাপের মানত করলে সেটা পুরা করা যাবে না এখন কথা হচ্ছে যে যে আল্লাহ ছাড়া কারণ যদি মানত কারোর জন্য মানত করা তো শির জানলাম কারণ যখন এ হিসেবে মানবটা প্রমাণিত হলো সেটা করা শিখ হবে এখন হচ্ছে আল্লাহ ছাড়া সেটা দৃষ্টান্ত কিছু জানতে হবে সেটা দৃষ্টান্ত আমরা দিতে যাচ্ছি তাহলে যখন এ বাদত প্রমাণিত হলো মানবটা সেটা আল্লাহর জন্য ব্যয় করতে হবে অন্য কারোর জন্য ব্যয় করা সেটা শিখ যেমন সমাজের মধ্যে অনেকে করে থাকে যেমন দৃষ্টান্ত যেমন কবর বাসের জন্য মানত করে যেমন বলে অনেকে এরকম যে আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেন এই রোগ থেকে তাহলে আমি মানত করলাম যে আমি অমুক বুজুগের কবরের কাছে আমি একটা পশু জলবায়ু করব। অথবা মানত করে আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেন তাহলে আমি অমুক খাদ্য দিবা পানীয় দিব হ্যাঁ এরকম ভাবে আরেকটা দৃষ্টান্ত যে কবর বাসীর জন্য অনেকে মানত করে এরকম বলে যদি আল্লাহ দেন। তাহলে আমি কিন্তু এক মাস ওজা রাখবো এই কবর সমীরকে আকবরে লিপতে হয়েছে এবং পাশাপাশি তার ইসলামকে নবায়ন করে নিতে হবে এবং অন্য বর্ণনা অনুযায়ী তাকে অবশ্যই কাফারা দিয়ে দিতে হবে কসমের কাফারা जरते महिला एरक भा नारिकेल नारिकेल गारिकेल कि मानदे थ मानद ग কারণ মানত করতে যাব না কি আল্লাহর জন্য মানত করতে নিশ্চিত করেছেন আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন